দ্বিতীয় পরিচ্ছেদান্ভাষণে সহাস্যবদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন বলিতেছেন এই যে শিবনাথ দেখ তোমরা ভক্ত তোমাদের দেখে বড় আনন্দ হয় গাঁজাখরের স্বভাব আর একজন গাঁজাখরকে দেখলে ভারী খুশি হয়। হয়তো তার সঙ্গে কোলাকুলি করে শিবনাথ সকলের হাস্য যাদের দেখি ঈশ্বরে মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো অথবা বলি যাও বেশ বিল্ডিং অর্থাৎ রাসমণির কালীবাটির মন্দির সকল দেখো সকলের হাস্য আবার দেখছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে তাদের ভারই বিষয় বুদ্ধি তাদের ঈশ্বরীয় কথা ভালো লাগে না ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে এদিকে এরা আর বসে থাকতে পারে না ছটফট করছে বারবার তাদের কানে কানে ফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বললে দাঁড়াও না হে আর একটু পরে যাব। তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কাও আমরা নৌকোয় গিয়ে বসি সকলের হাস্য সংসারী লোকদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্যে মগ্ন হও তা তারা কখনও শুনবে না তাই বিষয়ী লোকদের টানবার জন্য গৌর নিতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বোল হরি বল। প্রথম দুইটির লোভে অনেকে হরিবল বলতে যেত হরিনাম সুধার একটু আসাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয় হরিপ্রেমে যে অশ্রু পরে তাই যুবতী মেয়ে কি পৃথিবী যুবতী মেয়ের কোল কি না ধুলায় হরিপ্রেমে গড়াগড়ি নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারই মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে যেমন কেউ বাড়ির কার্নিের উপর বীজ রেখে গিয়েছিল দিন পরে বাড়ি ভূমিস্বাৎ হয়ে গেল তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফলও হলো। মনুষ্য প্রকৃতি ও গুণোত্রয় ভক্তির সত্য তম। যেমন সংসারীদের মধ্যে সত্য রজতম তিন গুণ আছে তেমনি ভক্তিরও সত্যরজতম তিন গুণ আছে সংসারই কি কীরকম জানো বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা মেরামত করে না ঠাকুরদালানে পায়রাগুলো হাঁকছে উঠানে শ্যাওলা পড়ছে হুঁস নাই আসবাবগুলো পুরানো ফিটফাট করবার চেষ্টা নাই কাপড় যা তাই একখানা হলেই হল লোকটি খুব শান্ত দয়ালু অমায়িক कारू को अनिष्ट करना संसार रजगुणर लक्षण आबा आड़ी घड़ चेन हाथे दुई तीन टांगी बाड़ आसबाब खूब फिटफाट देवाले क्यूनर छबी राजपुत्र छबी को बड़ मानुषर छबी बाड़ीटी चुनकाम जान को एकटू दाग नाई नाना रकम भलो पोशा चाकरों पोशा एमनी एम सब সংসারীর তমগুণের লক্ষণ নিদ্রা কাম ক্রোধ অহংকার এইসব আর ভক্তির সত্য আছে যে ভক্তের সত্যগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে সে হয়তো মশারির ভেতর ধ্যান করে সবাই জানছে ইনি শুয়ে আছেন বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উঠতে দেরি হচ্ছে এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত সাকান্ন পেলেই হলো। খাবার ঘটা পোশাকের আড়ম্বন নাই বাড়ির আসবাবের জাগজমক নাই আর সত্যগুণী ভক্ত কখনো তোষামোদ করে ধন লয় না ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে রুদ্রাক্ষের মালা আছে সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দানা সকলের হাস্য যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে